ইবনু আব্বাস হতে বর্ণিত যে বনু সাইয়েদার নেতা সাদ ইবনু উবাদাহ রাজি আল্লাহ তাল্ এর মারা গেলেন তখন তিনি অনুপস্থিত ছিলেন অতপর নবী সাল্লাহ আলাসাল্লাম এর নিকট এসে বললেন হেয় আল্লাহ রসুল আমার মা আমার অনুপস্থিতিতে মারা গেছেন এখন আমি যদি তার পক্ষ থেকে সাতক্ষা করি তবে তা কি তার কোনো উপকারে আসবে তিনি বললেন হাঁ সাদ রাজি আল্লাহ বললেন তাহলে আপনাকে সাক্ষী করে আমি আমার মিখরাফের বাগানটি তার উদ্দেশ্যে সাতক্ষা করলাম